বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স সৈয়দ মুস্তফা সিরাজ জন্ম অক্টোবর উনিশশো 1930 বাংলা সাহিত্যে বিশেষ করে কিশোর সাহিত্যে গোয়েন্দা কাহিনীর লেখক হিসেবে ইনি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 গল্পটি আমরা নিয়েছি তারা অশরীরী এই বইটি থেকে প্রধান চরিত্রে গল্পের কথক স্টেশন মাস্টার চাওলা জনৈক ভদ্রলোক কথকের বন্ধু নির্মল এবং হরির হোটেলের হরি গল্পের কথক এবং জনৈক ভদ্রলোক কথকের বন্ধু নির্মল ও হরির হোটেলের হরির চরিত্রে মীর গল্পের সূত্রধার এবং স্টেশন মাস্টার চাওলার চরিত্রে দ্বীপ শুরু হচ্ছে হরির হোটেল স্টেশনে ট্রেন থামতে না থামতেই যাত্রীদের মধ্যে আমার কাঁধের উপর দিয়ে কসরত দেখিয়ে সামনে চলে যাচ্ছে সেই সঙ্গে চেঁচামেচি চলছে অবশেষে ঠেলা খেতে খেতে যখন প্ল্যাটফর্মে পড়লুম তখন আমার ওপর দিয়ে অসংখ্য জুতো পরা পা ছুটে যাচ্ছে অনেক চেষ্টার পর উঠে দাঁড়িয়ে দেখি অন্য সব কামড়া থেকেও পিল পিল করে মানুষ বেরিয়ে স্টেশনের গেটের দিকে ছুটে চলেছে রাগ করে লাভ নেই কারও পরিবার রাগ করব নিমেষে প্ল্যাটফর্ম নির্জন নিঝুম হয়ে গেল কাঁধের ব্যাগ আর পোশাক ঝেড়ে ঝুড়ে রুমালে মুখ মুছলুম ট্রেনটা উইসিল বাজিয়ে আসতে সুস্থ চলে গেল সেই সময় হঠাৎ মাথা এলো ট্রেনে ডাকাতি হচ্ছিল সম্ভবত তাই অত সব যাত্রী প্রাণ ভয়ে ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে গেল এতক্ষণে ভয় পেলুম রাত আটটা বাজে প্ল্যাটফর্মে আর স্টেশন ঘরে আলো জ্বলছে গেটে মানুষজন নেই সেখানে গিয়ে একটু দাঁড়ালাম ডাকাতরা ট্রেন থেকে নেমে স্টেশন ঘরে ঢুকে হামলা করেছে কিনা দেখবার জন্য উকি মারলাম না স্টেশন ঘরে উর্দি পরা এক ভদ্রলোক চেয়ারে বসে চোখ বুঝে ঝিমচ্ছেন তাকে বললাম একটা কথা জিজ্ঞেস করতে পারি তিনি চোখ না খুলেই বললেন উম পারেন তবে আপনার বড়াতে হরির হোটেল অবাক হয়ে বললুম হরির হোটেল মানে হুম তল্লাটে নতুন এসেছেন যাবেন কোথায় কাঞ্চনপুর তো সেখানে কার বাড়ি যাবেন একটু বিরক্ত হয়ে বললাম সেখানে আমার বন্ধুর বাড়ি রেলকোট পড়া ভদ্রলোক এবার চোখ খুলে একটু হেসে বললেন আপনার বন্ধু আপনাকে এখানকার হাল হতে সিজু জানায়নি দেখছি তা কি আর করবেন হরির হোটেলই এখন আপনার ভবিতব্য কথা না বাড়িয়ে বললাম গেটে টিকিট নেওয়ার লোক নেই টিকিটটা নেবেন কি টিকিট কেটেছেন বলতুন প্যাসেঞ্জার টিকিট কাটবেন বইকি। ইচ্ছেলে ইচ্ছে দিন না হলে দেবেন না বুঝলুম এই ভদ্রলোকী স্টেশন মাস্টার মাথায় হয়তো ছিট আছে টিকিটটা ওর সামনে টেবিলে রেখে বললুম আচ্ছা এবার বলুন তো অত সব যাত্রী ট্রেন থেকে ওভাবে মরিয়া হয়ে নেমে দৌড়ে পালালো কেন আজ যে শনিবার তাতে ট্রেন চার ঘন্টা লেট বুঝলাম না বুঝতে পারবেন বুঝতে পারবেন গেট পেরিয়ে নিচের চত্বরে যান গেট পেরিয়ে গিয়ে দেখি কয়েক ধাপ সিঁড়ির নিচে একটা খোলা মেলা জায়গা এক প্রান্তে কিছু দোকানপাট অস্পষ্ট জ্যোৎস্নায় লক্ষ্য করলাম চত্বর একেবারে জনহীন আমার সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু নির্মল বলেছিল স্টেশন থেকে নামলেই বাস সাইকেল রিকশা বা এক্কা ঘোড়ার গাড়ি একটা কিছু পেয়ে যাব কিন্তু কোথায় তারা একটা চায়ের দোকানে আলো ছিল সেখানে গিয়ে বেঞ্চে বসে বললুম পরের বাস কটাই দাদা চাওয়ালা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল বাবু মশাইয়ের আশা হচ্ছে ঘর কলকাতা ঠিক তা যাওয়া হবে কোথায় কাঞ্চনপুর বাবু মশাই এই রাত্রি আর বাস আসবে না আসবে সেই ভোরবেলা কেননা রাত্রি তো স্টেশনে আর কোনো ট্রেন থামে না সাইকেল বা রিক্সা বাড়ি আগে না কামো কেন বেলা ওরা আসবে বাবু মশাই আপনি ওরটা ভুল করেছেন আসবার সময় দেখেননি সোনাগড় জাংশনে হঠাৎ ট্রেনের কামরায় বেজায় ভের হয়েছিল মনে পড়ে গেল हटातने चेा बेपारेल्लाटे असंख्य लोक सोनागढ़ कलकारखाना चाकरी ती शनिवारी फिर रोबवार सोनागढ़ जाए আপনি যদি ট্রেন থেকে নেমেই ওদের সঙ্গে দৌড়ে আসতেন তাহলে হয়তো বাসে বা সাইকেল রিক্সো নয়তো একা গাড়িতে ঢুকে যেতে পারতেন সহজে পারতেন না একটু কসরাত করতে হতো এই যা এবার ব্যাপারটা বুঝতে পারলাম নির্মলের উপর অসম্ভব রাগ হল এই ব্যাপারটা আমাকে তার খুলে বলা উচিত ছিল কিন্তু আর রাগ করে লাভ নেই তাছাড়া নির্মলের মেয়ের অন্নপ্রাশন আগামীকাল রোববার আমি কবে যাব নির্দিষ্ট করে তাকে তো বলিনি শুধু বলেছিলাম নিশ্চয়ই যাব শনিবার পর্যন্ত অপেক্ষা করিস চাওয়ালাকে বললাম এক কাপ চায়ের ব্যবস্থা করা যায় দাদা চাওয়ালা গম্ভীর মুখে মাথা নাড়ল না বাবু মশাই উন উনে আমার রাতের রান্না শেষ করে জল ঢেলে দিয়েছি আর যা করার কোনো উপায় নেই আচ্ছা এখানে হরির হোটেলটা কোথায় লোকটা যেন চমকে উঠল হরির হোটেল এর আগে কখনো হরির হোটেলে খেয়েছিলেন নাকি না আমি তোই প্রথম এখানে আসছি হরির হোটেলের কথা ওই স্টেশন মাস্টারের মুখে শুনলাম ও হরির হোটেলে যখন যাওয়ার ইচ্ছে হয়েছে চলে যান তবে একটু দেখে শুনে যাবেন বলে চাওয়ালা আমার মুখের সামনেই দোকানে ঝাঁপ ফেলে দিল এখানে দেখছি সবই অদ্ভুত লোকজনও অদ্ভুত হরির হোটেলে যেতে দেখে শুনে যাব কেন কিছু বোঝা গেল না এতক্ষণে চাঁদ আরো উজ্জ্বল হয়েছে সব দোকানপাট বন্ধ শুধু শেষ দিকটায় আলো জ্বলছে সেখানে গিয়ে দেখলাম একটা ঘর খোলা আছে দরজার কাছে টেবিলের সামনে একজন রোগাটে কালো রঙের লোক বসে আছে হাত কাটা ফতুয়া ভেতরে দুসারি লম্বা বেঞ্চের সঙ্গে উঁচু ডেস্ক আটা দেখেই বোঝা যায় এটা একটা হোটেল এই তাহলে হরির হোটেল লোকটি আমাকে দেখেই কেন যেন সবিনয়ে করজোড়ে নমস্কার করল আসেন আসেন আসেন ভেজরে আসেন আসেন বাবু চলে আসেন আমিও নমস্কার করে বললাম এটাই কি হরিবাবুর হোটেল সে জিপ কেটে মাথা নেড়ে বলল আগে স্যার দয়া আমাকে বাবু বলবেন না আমি একজন সামান্য লোক বাইরে টাঙানোর সাইনবোর্ড দেখুন লেখা আছে অন্নপূর্ণা হোটেল কিন্তু এই তল্লাতে সবাই বলে হরির হোটেল ঠিক এই সময় আমার মনে পড়ে গেল আজ বেলা এগারোটায় খেয়েছি তারপর ট্রেনে বাড়তিনেক বিস্বাদ চা আর একই সময় ডাল ভাত মাছের ঝোল মিশ্রিত লোভনীয় খাদ্যের তীব্র ঘ্রাণ আমার বাঙালি পেটে প্রচণ্ড ক্ষুধার উদ্রেক করল শটান হোটেলে ঢুকে কাছের বেঞ্চে বসলাম ব্যাগটা এক পাশে রেখে বললাম আমার খুব খিদে পেয়েছে সিগির ব্যবস্থা করুন হরিবাবু ডাল ভাত যা হোক একটা হরি ডাকল খেদা ও খেদু এই ঘুমলি নাকি ভেতর থেকে ঢোলা হাফ প্যান্ট পরা একটা নাদুস নুদুস গোল গাল গড়নের যুবক এসে এক গাল হেসে বলল তখন তোমাকে বলছিলাম না হরিদা দুপুরো চাল বেজি করে দিই আর তরকারি তো অনেক আছে হরি বলল তাহলে স্যারকে কিছুক্ষণের মধ্যে মিল দে এক থালা ভাত ডাল তরকারি মাছ পরম তৃপ্তিতে খেয়ে ঢেঁকুর উঠল হাত মুখ ধুয়ে এবং মুছে বলল অপূর্ব हमारे होटेले रान्ना खे एम तृप्ति जीवन पाय हरि बोल अतच बेटा ऐलिया होटेल बदनाम लटाए किर हमार नामे थाना पुलिस नालिश पर्ज कर सब कथा जागे आपनी हमार अतिथि आपनारे दामना कि हरि मिले दाम निलना अवशेष बल अच्छा ठीक है तो रा जीव केटे बोल घर तो नहीं सर हमार होटेल शुदू खावर होटेल थार व्यवस्था नहीं खेदा ओपनर घर ही रातर काटाई नीचे कि थकबार जो आसेद्रवर शोते अस्थिर होते খিহি উপদ্রব হরিবাবু শুনুন শুনুন আমি এই বেঞ্চে শুয়ে রাত কাটাতে পারবো হারে কোনো উপদ্রব হবে না হরি হাসলো আপনার মাথা খারাপ হ্যাঁ কটা বাড়িয়ে লাভ নেই আমারও খিদে পেয়েছে তা আপনি যাবেন কোথায় কাঞ্চনপুর দেব্যি চোষ না রাত্রি মধ্যে তো তিন কিলোমিটার রাস্তা হাঁটতে হাঁটতে চলে যান আরে কোনো ভয় করবেন না আমাদের এই তল্লাতে আর যা কিছু থাক সোর সিনাত আনন্দে গান গাইতে অগত্যা হোটেল থেকে বেরিয়ে আসছি হরি হঠাৎ ব্যস্তভাবে ডাকলো। ডাকল স্যার ও স্যার হ্যাঁ শোনো স্যার ও স্যার ঘুরে দাঁড়ালাম সে আমাকে অবাক করে ছটা অ্যান্টাসিড ট্যাবলেট হাতে গুজে দিল বললাম অ্যান্টাসিড ট্যাবলেট কি হবে হরি মুচকি হেসে বলল বাইরের মানুষ হরির হোটেলে খেইছেন যদি অম্বল টম্বল হইয়া যায় আপনি আমার এই একমাত্র খদ্দের স্যার আপনি আমার সার্টিফিকেটও বটে বলে সে হোটেলে ফিরে গেল আমি এতক্ষণে একটু চিন্তায় পড়লাম খেতে তো সবই সুস্বাদু মনে হচ্ছিল তাই খেয়েছিও প্রচুর করতে হয়েছে নির্জন পিচ রাস্তায় গুনগুন করে সত্যি মনের আনন্দে গান গাইতে গাইতে হাঁটছিলাম জোৎস্নায় চারদিক বেশ স্পষ্ট কিছু দূর চলার পর মনে হল পেট বেজায় ওজনদার হয়ে উঠছে তখন দুটো অ্যান্টাসিড ট্যাবলেট মুখে পুরে চুষতে থাকলুম আরো কিছু দূর হাঁটার পর পেটের ওজন কমেছে মনে হল সেই সময় নেহাতি খেয়াল বসে একবার পিছু ফিরে দেখি আমার পিছনে কেউ একজন হেঁটে আসছে একজন সঙ্গী পাওয়া গেল ভেবে দাঁড়িয়ে গেলাম অমনি সেই লোকটাও দাঁড়িয়ে গেল বললাম কে কোন সাড়া এলো না একটু ভয় পেলাম ছিনতাই বাজ বা ডাকাত নয় তো চলার গতি বাড়ালাম তারপর এক অদ্ভুত ঘটনা লক্ষ্য করলাম যতবার পিছনে তাকাচ্ছি দেখছি জ্যোৎস্নায় কালো রঙের মূর্তির সংখ্যা বেড়ে যাচ্ছে রাস্তার দুপাশের মাঠ থেকে একজন দুজন করে আরো লোক এসে সেই ছায়া মিছিলকে বাড়িয়ে তুলছে অবশেষে ঘুরে দাঁড়িয়ে চেচাবি করে বললাম তা তোমরা কেড়ে নিয়ে ভাগাভাগি করলে প্রত্যেকে একটা আধুলির বেশি পাবে না কাজেই তোমরা কেটে পড়ো আশ্চর্য ব্যাপার কালো কালো মানুষের দল स्थिर दाड़िए हेटे गुरे देखी समान दूरतरण करजाना भय शिवरे उठल सहस देखिए खूब चीचिए बोल स रिवल पुलिस गुली मुंडेलनाटी ती दूर हेटे आसमी थमके दाड़े दाड़े जा अद्भुत छाय कलो मिचिल पीछने चला सहज छा আমার গলা তেষ্টায় শুকিয়ে গেছে সঙ্গে জলের বোতল নেই এমন কি একটা টর্চও আনিনি হারা হয়ে এবার আমি দৌড়তে শুরু করলাম দৌড়তে দৌড়তে যতবার পিছু ফিরে তাকাচ্ছি সেই বিভীষিকা আমাকে অনুসরণ করছে কিছুক্ষণ পরে সামনে ঘন কালো গাছপালার ফাঁকে রাস্তার ধারে একটা মন্দির দেখতে পেলাম মন্দিরের উঁচু খোলা চত্তরে। কারা বসে কথা বলছিল আমি দৌড়ে গিয়ে সেখানে দাঁড়াতে লোকগুলো হইচই করে উঠল হাঁপাতে হাঁপাতে বললাম আমি কেউ ধমকে বললো যাব কি একদম কালো কালো লোক আমাকে ফলো করে আসছে সর্বনাশ আপনি কি হরির হোটেলে খেয়েছেন খেয়েছি বড্ড খিদে পেয়েছিল খেয়েছি তো অমনি আবার হইচই পড়ে গেল তারপর গ্রামের কুকুরগুলো ডাকতে লাগলো আমি এবার কি করব ভাবছি সেই সময় দেখলাম উঁচু চত্বরের পাশে একজন লোক দাঁড়িয়ে আছে বললাম দেখুন তোমার কি করে হেসে বলল কথা আপনি হরির হোটেলে খেয়েছেন কিনা করুণ স্বরে বললাম কেন হরির হোটেলে খেলে কি হয় হরিবাবু আমাকে অ্যান্টিসিড দিয়েছিলেন দুটো খেয়েছি দুটোতে কাজ হয় না মশাই এখনো আপনার পেটে হরির হোটেলের ভাত আছে তো গন্ড কারা কালো কালো মূর্তি তারা হরির হটে লেখে টেসে গেছে কথাই বলে স্বভাব চায় না বলে হরির রান্নাটা যে সুস্বাদু সেই লোভে পড়ে পেট পরে খেলেই কেলেঙ্কারি ওরা করে গিয়েছে বটে কিন্তু যায়নি থেকে হরির সুস্বাদু রান্নার গন্ধ টের পেয়ে ওরা আপনার পিছু নিয়েছে বুঝলে তো বুঝলাম কিন্তু আপনি দয়া করে আমাকে কাঞ্চনপুরে পৌঁছে দিন আপনি আগে আগে চলুন আমি যাবো পেছনে কেন আমাকে কি আপনি ভয় পাচ্ছেন কিচ্ছু বলা যায় না টা এসে যাওয়া বডি তো তাই প্রথম প্রথম কিছু টের পাওয়া যায় না মনে হয় এই তো দিব্যি আমার বডিখানা আস্ত আছে কিন্তু আত্মার ভ্রম আসলে বডি কখন চিতায় পুড়ে না আমিও তাকাবোনা কিছু দূর হেঁটে যাওয়ার পর বললুম দেখুন আপনার যেমন আমাকে ভয় করছে তেমনি আমারও আপনাকে ভয় করছে কখন পেছন থেকে আপনি কি করে বসবেন না আপনি আমাকে মানুষ বললেন যখন তখন আর আমাকে ভয় কেন বরং আপনার ভয় পাওয়া উচিত যারা আমাকে ফলো করে আসছিল তাদের थमके दाणाल भूलिएटे फलो कर खुटिए देख लोपर घूर दाड़िए पिछनर दिखे टर्चर आलो फेरलो কয়েক মুহূর্তের জন্য সেই আলোয় দেখলাম এক দঙ্গল আস্ত কঙ্কাল ছিটকে দুধারে গাছপালার মধ্যে লুকিয়ে পড়ল আর লোকটাও সেই দৃশ্য দেখে প্রচন্ড বেগে দৌড়ে কোথায় যেন উধাও হয়ে গেল আমার সৌভাগ্য তার হাত থেকে জ্বলন্ত টর্চটা ছিটকে পড়েছিল সেটা আমি কুড়িয়ে নিয়ে এবার নির্ভয়ে হেঁটে চললাম মাঝে মাঝে পিছু ফিরে টর্চের আলো ফেলছিলাম কিন্তু আর কেউ আমাকে অনুসরণ করছিল না বেশ কিছুক্ষণ চলার পর রাস্তার বাঁকের মুখে মোটরসাইকেলের উজ্জ্বল আলো দেখা গেল তারপর মোটর সাইকেলটা আমার কাছে এসে থেমে গেল নির্মলে সারা পেলুম যা ভেবেছিলুম এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করে হঠাৎ মনে পড়ে গিয়েছিল আজ তো শনিবার পুটুকি অত ভিড়ের মধ্যে বাসে উঠতে পারবে তাহে রে হেঁটে আসতে কোনো অসুবিধা হয়নি তো আয় আয় ব্যাক সিটে বস ধোষটা আমারই বুঝলি মোটরসাইকেলের ব্যাকসিটে চুপচাপ উঠে বসলাম যা ধকল গেছে এখন আর কোনো কথা নয় না পরেও আর কোনো কথা নয় এমনকি হরির হোটেলে খাওয়ার কথাও চেপে যাব হরির দেওয়া অ্যান্টাসিডের ট্যাবলেট দেখিয়ে বলবো রাতে কিছু খাব না পেটের অবস্থা ভালো না তাছাড়া আমি হরির হোটেলে খেয়ে এসেছি শুনলে নির্মল নির্ঘাত আমাকে ফেলে পালানোর চেষ্টা করবে তার মানে মোটরসাইকেলের এবং আমি নিজেই ভূত হয়ে স্বল্প নাশ শুধু একটাই ভাবনা হরির হোটেলের ভাত যতক্ষণ না পুরো হজম হচ্ছে ততক্ষণ কি নির্মলের বাড়ির আনাচে কানাচে সেই ছায়া কালো কালো মিছিলের মূর্তিগুলো গন্ধ শুকতে ঘুর ঘুর করে বেড়াবে শুনছিলেন হরির হোটেল রচনা সৈয়দ মুস্তাফা সিরাজ গল্পের কথক এবং জনৈক ভদ্রলোক কথকের বন্ধু নির্মল ও হরির হোটেলের হরির চরিত্রে মীর গল্পের সূত্রধার এবং স্টেশন মাস্টার চাহলা চরিত্রে দ্বীপ সহযোগিতায় মনশ্রী শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স